حدیث نمبر قال لا يرث المسلم الكافر প্রকৃত ইসলাম ধর্মে উত্তরাধিকার এবং উত্তরাধিকারীর বিধান ওসামা বিন জঈদ রাহ আনহমা থেকে বর্ণিত যে নিশ্চয় নবী সাল্লাস্লাম বলেছেন কোনো মুসলিম ব্যক্তি কোনো অমুসলিম ব্যক্তির উত্তরাধিকারী হতে পারবে না এবং কোন অমুসলিম ব্যক্তিও কোনো মুসলিম ব্যক্তির উত্তরাধিকারী হতে পারবে না শাহেহ বুখারি হাদিস নম্বর ছয় এবং শাহেহ মুসলিম এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় আল্লা সাল্লাহ আলিহাসাল্লামের প্রিয় সাহাবি ওসামা বিন জয়ীদ রাহ আনহমা তার পিতা জঈদ বিন হারিফা আল্লাহ রসুল সাল্লি ওসাল্লামের খাদেম ছিলেন তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি ওসাল্লামকে সিও পিতামাতা ও পরিবারের উপর প্রাধান্য দিয়েছিলেন ওসামা সকল প্রকার মহাকুনের অধিকারী ছিলেন তাই তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলীহি আসাল্লামের হৃদয়ের নিকটবর্তী হতে সক্ষম হয়েছিলেন এবং তার সান্নিধ্য লাভ করেছিলেন এই মহা মহাসাহাবি অত্যন্ত বুদ্ধিমান অত্যন্ত সাহসী এবং অত্যন্ত বিচক্ষণ ছিলেন তাই সমস্ত কার্যক্রম সঠিক তিনি সম্পাদন করতেন সকল প্রকার কলুষ বিষয় হতে তিনি মুক্ত ছিলেন সকল মানুষের কাছে তিনি অতি প্রিয় ছিলেন এবং আল্লা রও তিনি সঠিক ভক্ত ছিলেন তাই তাকে অল্প বয়সে যখন তার বয়স বিশ বছরে উপনীত হয়নি তখনই আল্লাহর রসুল সাল্লিহাল্লাম তাকে একটি যুদ্ধে সৈন্যদের সেনাপতি হিসেবে নিয়োগ করেছিলেন এবং সেই সৈন্যদের মধ্যে ছিলেন আবু বকর অমার এবং আনসার ও মহাজেদদের বড় বড় নেতাগণ সেই সেনাবাহিনী মদিনা শহর থেকে বের হওয়ার পূর্বেই আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম মৃত্যু বরণ করেন অতপর আবু বকর রদ আনহু সেই সেনাবাহিনীকে ওসামা রদ আল্লাহ তাল আনহর নেতৃত্বে প্রেরণ করেন এবং আবু বকর রদ্লাহ আনহ অমর রদ্লাহ আনহুকে মদিনায় তার সাথে রেখে যাওয়ার জন্য ওসামারদ্লাহ আনহুর কাছ থেকে অনুমতি গ্রহণ করেন ওসামারদ ইয়াল্লাহ আনহুর নেতৃত্বে এই সেনাবাহিনী জয়লাভ করে নিরাপদে যুদ্ধলব্ধ বা গনিমতের মালসহ ফিরে আসেন তার বর্ণিত হাদিসের সংখ্যা হল একশো ওসমান বিন আফান অরদুয়াল্লাহ আনহর শাহাদত বরণের পরবর্তী ফিতনা থেকে ওসামা রদুয়াল্লাহ আনহর নিজেকে সমস্ত রাষ্ট্রীয় কার্যক্রম থেকে দূরে রাখেন অতপর তিনি দামিস্কের নিকটবর্তী এক এলাকায় বসবাস করতে থাকেন এবং সেখান থেকে মদিনায় ফিরে এসে জুর্ফ নামক স্থানে একষট্টি বছর বয়সে চুয়ান্ন হেজড়িতে মৃত্যুবরণ করেন এবং তাকে মদিনায় দাফন করা হয় এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে কোনো মুসলিম ব্যক্তির উত্তরাধিকারী কোনো অমুসলিম ব্যক্তি হতে পারবে না আর কোনো অমুসলিম ব্যক্তিও কোনো অমুসলিম আর কোনো অমুসলিম ব্যক্তিও কোনো মুসলিম ব্যক্তির উত্তরাধিকারী হতে পারবে না তাতে কোনো অমুসলিম ব্যক্তি উত্তরাধিকারের সম্পদ বণ্টনের পূর্বে ইসলাম গ্রহণ করুক বা না করুক আর এটাই হলো মুসলিম ওলামাদের অধিকাংশের মত আর এটাই হলো সঠিক বিষয় অনুরূপ মোর্তাদেরও বিধান অর্থাৎ কোনো মোর্তাদ মুসলিমের উত্তরাধিকারী হতে পারবে না আর কোনো মুসলিম ও মুর্তাদের উত্তরাধিকারী হতে পারবে না দুই আবার কতকগুলি আলেমের মতে মুসলিম ব্যক্তি কাফের উত্তরাধিকারী হতে পারবে আর এর বিপরীত হতে পারবে না অর্থাৎ কোনো অমুসলিম ব্যক্তি মুসলিম ব্যক্তির উত্তরাধিকারী হতে পারবে না তবে যদি সেই অমুসলিম ব্যক্তিটি উত্তরাধিকার বণ্টনের পূর্বে ইসলাম গ্রহণ করে তবে সে উত্তরাধিকারী হয়ে যাবে বা হতে পারবে তিন প্রকৃত ইসলাম ধর্মের একটি সুন্দর দিক ও বৈশিষ্ট্য হল এই যে এই ধর্ম উত্তরাধিকার এবং উত্তরাধিকারীর বিধান সঠিকপন্থায় পন্থায় স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছে অন্যদিকে হিন্দুত্ববাদের পবিত্র বেদে তা বর্ণনা করা হয়নি